আনাস বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা বুঝে নেওয়ার জন্য তিনবার বলতেন আর যখন তিনি কোনো গোচরের নিকট এসে সালাম দিতেন তাদের প্রতি তিনবার সালাম দিতেন